আইজিএফ এবং জাতীয় আঞ্চলিক প্রচেষ্টা টিউনিস এজেন্ডার অনুচ্ছেদ বাহাত্তর তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলনের ফলাফলের বাস্তবায়নের সার্বিক পর্যালোচনা সম্পর্কিত সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের ফলাফল নথিও এক দশকেরও বেশি সময় ধরে অস্তিত্ব বজায় রাখার ফলে একটি জটিল সংগঠন গড়ে উঠেছে যার অনেক আঞ্চলিক ও জাতীয় শাখা রয়েছে আইজিএফ এর সেশনগুলো এর পরিচালন পদ্ধতি থেকে শুরু করে অন্তর্ভুক্ত বিষয়গুলো পর্যন্ত এবং বছর ধরে বিষয় ও পরিধির পরিবর্তন এমন অনেক বিষয় কভার করতে পারে আইজিএফের প্রথা হল তার সব সেশন রেকর্ড করা এই আর্কাইভগুলো সম্ভাব্য শিক্ষামূলক উপকরণের একটি সমৃদ্ধ সংগ্রহ প্রদান করে